বিসমিল্লাহ রাহম্যান রহিম পরম করুন আময় ওয়াশিম গয়ালু আল্লাহ মিশুরু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 সমস্ত প্রশংসা দিন ইসলাম মনোনীত করেছেন মানবজাতির জাতির উদ্দেশ্যে সালাত এবং সালাম নাজল হক মাহমুদ রসুল্লা সাল্লি সালামের উপর যিনি দিন ইসলামের প্রত্যেকটি বিধিবিধান মানবজাতির উদ্দেশ্যে সুন্দর করে পৌঁছে দিয়েছেন এবং বিদায় হজে জীবনের শেষ সময় বারবার করে বলেছেন হজের ময়দানে আরাফাই আল্লাহ মাহ বাল্ল আল্লাহ আমি কি পৌঁছে দিলাম আমি কি তোমার দিন পৌঁছে দিলাম সাহাবাহিকের আমাদেরকে সম্বোধন করেছেন আজকে আমাদের এই শুক্রবার এসা পরে যে ধারাবাহিক নিয়মিত হয় তা হচ্ছে বলগোল মারাম থেকে হাদিস আমরা কয়েক সপ্তাহ মাজখানে স্থগিত থাকলেও সফরের কারণে বা বিভিন্ন কারণে আমাদের ধারাবাহিক আলোচনার দিকে আবার ফিরে আসছি বলগোল মারাম থেকে হাদিস বিষয়বস্তু ছিল জানাজা সম্পর্কীয় হাদিসগুলি জানাজা এবং মাইয়াত সম্পর্কীয় হাদিসগুলির আজকে যে আলোচনা শুরু হবে তা হচ্ছে মৃত ব্যক্তির মৃত্যু সংবাদ দেওয়া সম্পর্কে এবং তার সাথে সাথে গায়ে বানা জানাজা কোন ব্যক্তি যদি অন্য কোথাও এন্তেকাল করে মাইয়াত উপস্থিত নেই এই রকম ব্যক্তির জানাজা যাকে গায়ে বানা জানাজা বলা হয় এর বিধান কি শরীয়তে তিনি মৃত্যু সংবাদ দেওয়া কিন্তু সেটা জাহেলিয়াতের যুগে ইসলাম আসার কি নিয়মে তারা দিত সেটা জানার বিষয় রাহু আহমদ এই হাদিসটি ইমাম আহমদ রহমতুল্লাহে আলে বর্ণনা করেছেন মুসনাদ আহমদে ইমাম তিরমিজি সোনানে তিরমিজিতে বর্ণনা করেছেন ওয়াহাসানাহু এবং ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান বলেছেন এবং হাফিজবিন হাজার রহমতুল্লাহ হাদিসটিকে ফথুল বাড়িতে বল গোলমারামেরি লেখক তার প্রসিদ্ধ কিতাব ফথুল বাড়ি সহিব খারি ভাষ্য তাতেও হাদিসটিকে হাসান বলেছেন তাহলে এই হাদিসে রয়েছে যে মৃত্যু ব্যক্তির সংবাদ পৌঁছাতে বাবু হরাই আল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল আলী সাল্লাম নাজাসির মৃত্যুর সংবাদ দিয়েছেন আগের হাদিসে ওই নন আইন ইয়া শব্দটি দিয়ে না মানে মত কোনো ব্যক্তির মৃত্যুর খবর দেওয়া সংবাদ দেওয়া এটা নিষেধ করেছেন রসুরাম তাতে রয়েছে ইয়ানহা নিষেধ করেছেন আর ইহাদিস স্বয়ং রসুর সাল্লাম নাজাসি যে আবে সেনা হাবাসা যেখানকার ভাইরা আজকে এখানে তাদের সম্মেলন করছিল হাবাসা তখনকার হাবাসা बृहद हाबसाई बर्तमान जुगे जेटा अपन इथोपिया एरिट्रिया दूट सामिल तक एक एगे विभक्त है एरिट्रिया जेटा के बला हे इथोपिया सब मिले हावसा छा छ ख्रीसान इसलमर दावत संबाद पौछते इसलमाम ग्रहण करमान जख रसुर्लाह सल्लाम मदीन एसे ते समय मदिनाई मृत्यु संबदे क्योंकि रसुरम तरह परायणता देखे तरह नीति देखे तरह सतता देखे मुजलुम सहबाई कराम के मक्का हिजरत करते तुम्हारे खूब जुल्म अत्याचार हो मक्कई तुम्हारा जो चाओ तो हाबासा हिजरत कर चले जाओ সেখানে একজন ফাইন্না মালিক আলুন বা মালিকান সেখানে একজন নাই পরায়ন রাজা রয়েছে লাইউলাম ইন দেহ আহাদ সেখানে কার ওপরে জুলুম করা হয় না যদিও সে খ্রিস্টান ছিল কিন্তু ভালো মানুষ ছিল ভালো মানুষ ছিল বলে আল্লাহ রবুল আলম তাকে হেদায়তের তৌফিক দিয়েছেন আল্লাহ রবুল আলম মানুষের অবস্থাও দেখেন যে কে কেমন মানুষ এটাও প্রমাণ হয় এ নাজাসিদ ইসলামের ঘটনা থেকে তো নবিয়া করিমসাল্লাম যখন ওহির মাধ্যমে জানতে পারলেন তখন কোন যোগাযোগ ব্যবস্থা ছিল না হ্যাঁ না ডাক যোগাযোগ ছিল আর মৃত্যুর দিনে যেই দিন মারা গেছে সেই দিন সংবাদ দেওয়া তো ডাক দিয়েও তো সম্ভব ছিল না না ডাক যোগাযোগ ছিল না টেলিফোন যোগাযোগ ছিল না টেলিগ্রাম ছিল না আর ফ্যাক্স ছিল না আর কিছুই ছিল কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না প্রচার মাধ্যম টিভি ছিল রেডিও ছিল যে সংবাদ কিছুই ছিল না তাহলে খবর দিলেন কি করে সুরুল্লাহ সাল্লা যে হাবাসাই যে রাজা ইসলাম গ্রহণ করেছিল আর তার জাতির লোকেরা ইসলাম গ্রহণ করেনি সে একাই মুসলিম তার জানা যা পড়ার কেউ লোক নেই একাই ইসলাম গ্রহণ করেছে অন্যরা তাকে মানে নাই সেই ব্যক্তি মারা গেছে ফিলিয়াম সেই দিনেই খবরটা দিয়েছিলেন মৃত্যুর খবর মৃত্যুর সংবাদ মাতা ফিয়ে যেই দিনে তার ইন্তেকাল হয়েছিল তাহলে বিলম্বে নয় ইন্তেকালের দিনেই নবী এ কারিমুসালি সংবাদ দিয়েছিলেন সাহাবাইকেরামদেরকে মদিনাই সংবাদ শোনাচ্ছেন যে নাজাসি মারা গেছে এটি একটি মাসলা হলো যে নবী ইসাল্লাম সাহাবাইকেরামদেরকে সংবাদ দিলেন যে আজকে নাজাসি আমাদের যে মুসলিম ভাই শাসক একা ইসলাম গ্রহণ করেছিল মারা গেছে একটি সংবাদ হলো তাহলে মৃত্যুর সংবাদ দেওয়া এই রকম জায়জ কোনো ব্যক্তির এটা বুঝতে পারলাম হাদিস থেকে দুই নম্বর যে বিষয়টি আসছে মৃত্যুর সংবাদ দেওয়ার পরে সুর সালাম মোসাল্লাহ এবং সাহাবাই কিরামদের কে নিয়ে ঈদ উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন ঈদ গেলেন ঈদ খোলা মাঠ তাহলে মসজিদ নবিতে জানাজার নামাজ না পড়ে ঈদ খোলা মাঠে গিয়ে এই জানাজার নামাজ পড়ছেন কিন্তু জানাজা হচ্ছে এবং তার এই জানাজায় চার তকবির দিলেন চার তকবীর জানাজার নামাজ পড়লেন মুক্তাফা খুন হাদিস তো এই হাদিসে দুটি মাসলা জানলাম একটা হচ্ছে মৃতুর সংবাদ দেওয়া রাসলাম দিয়েছেন যে অমুক মারা গেছে বিভিন্ন জায়গা থেকে আমাদের সব বিশেষ করে পরিচিত মানুষদের খবর দিয়ে থাকে অপরিচিত তারপরে পরিচিত অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন এইরকম খবর দেওয়ার প্রমাণ পাওয়া গেল আর দুই নম্বর বিষয় গায়ে জানাজারও প্রমাণ পাওয়া গেল নাই এই শব্দটি মৃত্যুর সংবাদ দেওয়া সম্পর্কে আরবিতে ব্যবহার হয়েছে ए नई का बला हैोवाल बे मील से मृत व्यक्तर मृत्यु प्रचार करा कित बेहनाना देखें नासजन समागम रहा उच्च स्वरे उच्च स्वरेबाद शोान जमन माइकिंग शहरे शहरे আজকাল করা হচ্ছে করা হয় না দেশে মাইকিং করা উদ্দেশ্য লিয়া উপস্থিত হওয়ার জন্য উপস্থিত জন্য জানাজিয়াতের যুগের লোকেরা কেন করত এই ক্ষেত্রে আর ভাষ্যকার বলছেন যে প্রথম হাদিসে যে নিষেধ করা হয়েছে সেটা হচ্ছে এমন মৃত্যুর সংবাদ দেওয়া এলএ আহলুল জাহিলিয়া জাহিলিয়াতের যুগের কাফের মুশ্রেকেরা করতো কখন এই খবর দিত সকলের খবর দিত না যদি কোনো সম্ভ্রান্ত লোক কোন জাদ্রেল মানুষ মারা গেছে মিন মাতা না শরিফ কোনো বড় মানুষ মারা গেছে বাসু আসু রাকেবান ইনাদিফিল কাবায়ল তাহলে একজন আশারোহী ঘোড়সওয়ার কে পাঠাইতো যাও দ্রুত কাবিলাতে বিভিন্ন গোত্রে বিভিন্ন এলাকায় যাও खबर दी फायन आहुम तरह के संबंध दे बड़ो देर मृत्यू छोटे साधारण लोक देखा हम ग्रामे ग्रामे गए जमन खबर दरिका छो विभिन्न रकम खबर दी तो आगे जुगे ढोलपीटिए खबर दे দেখেছেন না দেখেন নাই ঢোল নিয়ে চামার মুচি যারা ঢোল বাজায় ওরা বেরিয়ে গেছে ভাড়া করে বিভিন্ন খবর দেওয়ার জন্য এগুলো আমরা দেখেছি ধরেন আজকে ঝড় বাতাস আছে সুতরাং গ্রামে গঞ্জে খড়ের বাড়ি কাঁচা বাড়ি যদি রান্না টান্না করি ঝড় বাতাসে তাহলে আগুন লাগতে পারে আগুন লাগে গোটা গ্রামকে গ্রাম চলে যায় তোমার বলছে সকাল দশটার পরে কেউ রান্না করবে না রান্না করবে সকাল সকাল সকাল সকাল বাতাসগুলো আমাদের দেশে কম থাকে কিন্তু যত দিন বাড়ে আহ ঝড় বাতাস বেশি হবে সে ফালগুন বৈশাখ तक यक खबर गुलवाद ढोलवजा ढोल बजा तक ग्रामे लोकार खबर दे ग्रामे ग्रामे निषिद्ध कारण जहलि जुगे मृत्युवादी उद्य लोक जन के जाना जाते जाए हाजिर है चे? তাহলে কি মৃত্যুর খবর দেওয়া যাবে না এটা হচ্ছে প্রশ্ন এই ক্ষেত্রে অনেক লোকে রাখব বা শক্ত পন্থা অবলম্বন করেছে বাড়াবাড়ি কোনও খবর দেওয়া যাবে না তা কোনো খবর দেবেন তো খবর পাবে কী করে গ্রামে গঞ্জে খবর তোমার হয়তো পেয়ে যায় শহরে মোবাইল দিয়ে খবর দেন মোবাইলে মেসেজ দেন তা আজকে না মোবাইল হলো দিন ইসলামের মশলা মোবাইলের যুগে মোবাইল দিয়ে সলভ করবেন আর অন্য কোনো ব্যবস্থা নেই যখন মোবাইল ছিল না তখন কি করে খবর দিতেন বাড়ি বাড়ি গিয়ে খবর দাও বাড়ি বাড়ি গিয়ে অনেক সময় সম্ভব নাও হইতে পারে তো সুতরাং উদ্দেশ্য যদি এই থাকে যে জানাজা হাজির হওয়ার জন্য মসজিদে দাঁড়িয়ে অথবা যেখানে দাঁড়িয়ে বললো যে অমুক ব্যক্তির এন্তকাল হয়েছে আর অমুক ব্যক্তির জানাজা এতটার সময় হবে আর অমুক গোরস্থানে দাফন হবে এতটুকু যদি বলে তো এটাও নিষিদ্ধ অল্লাহ আলাম শরীয়তে এত কঠোরতা নেই জানা যায় দুয়ার যেমন প্রয়োজন পয়সাওয়ালা লোকদের যেমন নেতাদের তেমন গরিবেরও দুয়ার প্রয়োজন রয়েছে মুসলিমদের আতাদেরও তাদেরও জানা ওইভাবে হাজির হইতে হবে যেমন নেতাদের সেই হাদিস থেকে জানা যায় ভাস্যকার বলছেন ফিহে ইসতে বাবো এই হাদিস দ্বারা জানা যায় যে মৃত ব্যক্তির হ্যাঁ যারা আত্মীয় সজন বা যারা পরিচিত করে তাদের খবর আর যাদের সাথে না যদি খবর না দেয় কি করে খবর পাবে কেউ কারোর সাথে যোগাযোগ রাখবে না সারাদিন মানুষ নিজের পেটের জন্য ছোটাছুটি করে সকালে বের হয় রাত বারোটায় ফিরে আসে হ্যাঁ খবর রাখে না তারপরে বাসাতে থাকলো কেউ কারো খবর রাখেন। কে যাচ্ছে কি আসছে কে এখানে বাস করে কে বললো কে সুখে আছে কে দুঃখে আছে শহরের জিন্দগিটা ঠিকই এইরকম হয়ে গেছে তো যদি সংবাদ না দেওয়া যায় তাহলে কি করে হবে এজন্য এইরকম যদি সংবাদ দেওয়া হয় আল্লাহ আলাম যা জানা যায় লোকজনকে হাজির করার জন্য তাহলে তাতে অসুবিধা নেই ওয়াসলাত আলিহ দাফন সাল্লাহ আদায় করার জন্য এবং দাফন করার করা হাজা মুস্তাহাবুন এটা হচ্ছে মুস্তাহাব ভালো ওয়ালা ইয়া না বলো আনিন নাই আর যেই হাদিসে নিষেধাজ্ঞা এসেছে তার অন্তর্ভুক্ত এটা নয় যে উদ্দেশ্য যদি তাকে জানা যায় লোকজন হাজিরোকে যেন খবর দেওয়া তার মানে নিষেধাজ্ঞা কখন যদি দেখা হয় চেহারা দেখে মুখ দেখে খবর দেওয়া হয় যারা ওইরকম সম্ভ্রান্ত তাদের শুধু মৃত্যু সংবাদ দেওয়া হচ্ছে তাহলে আপত্তিকর যদি ওই রকম ঢোল পিটিয়ে গ্রামে গ্রামে খবর দেওয়া হয় তাহলে নিষিদ্ধ যেমন জাহেলির উঁচা জায়গায় এই সেবা করেছেন দেশের এই সব সেবা করেছেন দেশের তিনি হিরো ছিলেন হাতি ছিলেন ঘোড়া ছিলেন এইসব করা এগুলি হারাম কাজ এগুলি হচ্ছে হারাম নাজাইজ কাজ ভাষ্যকার বলছেন যে এমাম হাফেজ পরস্পর এবং হাদিস ওয়াইফি গায়াত হোসেন খুব সুন্দর ভাবে দুটো পাশাপাশি হাদিস নিয়েছেন একটা হাদিসে নিষেধ মৃত্যুর সংবাদ দেওয়া নিষেধ একটা হাদিসে বৈধতা প্রমাণিত নবী কাম স্বয়ং নাজাসের মৃত্যুর খবর দিয়েছেন আর এই রকম বিভিন্ন জায়গায় রহমতুল্লাহ আল আলাই করেছেন যেখানে দেখছেন যে বাহ্যিক যেন পরস্পর বিরোধী হাদিস সেখানে আসল বিধান আসল শরীয়তের হুকুমটা জানিয়ে দেওয়ার জন্য একটা হাদিস যদি নিয়ে নেন তো ঢালাহারে নিষেধ করে দিলেন নিষেধাজ্ঞার হাদিস আর যদি ওই হাদিসটাকে উপেক্ষা করে দেন শুধু নাজারশির হাদিসের ঢাল্হারে জাইজ করে দিলেন দুটোই ঠিক না আর চুপচাপ হ্যাঁ এটাও ঠিক নাই তারপরে এই হাদিস দ্বারা আরো প্রমাণিত হলো যে গায়ে বানা জানাজার বিধান আছে তবে এতে কয়েকটি মত রয়েছে জানাজার নামাজ মাইয়ের সাথে থাকার নাই থাক ঈদগাহে পড়া যাবে ঈদগাহে জানাজার নামাজ পড়া যাবে আরো হাদিস আসবে যে মসজিদেও পড়া যাবে মসজিদেও জানাজার সালাদ আদায় করা যাবে যেমন সৌদি আরবের মসজিদ গুলিতে কারণ বাইরে সুবিধা এরকম হয় না মসজিদে বিভিন্ন মসজিদে জানাজার সলাৎ হচ্ছে মসজিদে হারামে মসজিদ নবীতে আর এখানেও বিভিন্ন শহরগুলিতে বিশেষ রয়েছে যেখানে জানাজার সলাৎ হয়ে থাকে জহরে আসরে এরকম সময়গুলিতে বেশি হয়ে থাকে তারপরে এই হাদিস দ্বারা জানা গেল যে জানাজার তকবির হচ্ছে চারটি জানাজার তকবির হচ্ছে চারটি এটা হচ্ছে প্রসিদ্ধ আর এটা হচ্ছে সব চাইতে আর এটা সকলের জানা সুতরাং এর বিপরীতে যে হাদিসগুলি রয়েছে যদিও সেগুলির বৈধতা রয়েছে কিন্তু সেগুলি নতুন পরিবেশ না করাই ভালো যাতে করে মানুষ বিভ্রান্তির স্বীকার না হয় ফিতনায় না পড়ে অজ্ঞতার কারণে হ্যাঁ সেই জিনিস অস্বীকার করবে বা হইচই করবে আহ বিস্তারিত বলতে যাচ্ছেন ওই হাদিসগুলি কেউ যদি বিস্তারিত জানতে চায় তো আল্লা আলবানী রহমতুল্লা যে কিতাবুল জানাইজ বা আহকামুল জানায় जानर विधान सम्पर्क रही है बांगल् अनुबाद ढाई बैठी पे जा सबग हादी नहीं आसा हो चार तकबीर पांच तकबीर छयकबीर आई सबग उल्लेख करबी करिम सालाम अधिका समय चार तकबीर सलादये आदाय कर हादीश थे बोझा जाए मुसल्लिस संख्या जो बसी है जाना जात भाला और यदेश नबी करिमसाला संबा दिए ये उद्देश्य मृत्यु संबदार डे चले गए जाना जो अल्पसंख्यक लोक है तरह तीन कतार करा भी लाइन कर বলছেন তিনি কোনো আলি ওসলিমিন মুসলিমদের একটি দল যদি তাদের জানাজার সোলা তাদের উপস্থিতির তিন কাতার করে থাকে এই হাদিসের ভিত্তিতে ইল্লা গোফের আলো তিন কাতার লোক যদি আদায় করে আল্লাহল জানায় জানাজার নামাজ তাহলে ওই মাইয়াত মাফ করে দেওয়া হয় গোফের আলাহ ক্ষমা করে দেওয়া এই হাদিস দ্বারা জানা গেল যে নাজাসির ফজিলত রয়েছে রাজা বাদশাহ শাসক খালিফা রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হতে পারে তাহলে তারা আমাদের মতো সাধারণ মানুষের চাইতে শ্রেষ্ঠ ফজিলত বেশি রাখে জি হ্যাঁ এতে কোনো সন্দেহ নেই নবী করিম সাল্লাহি সাল্লামের কাছে জিবিরাইলাম নেমেছে খবর দেওয়ার জন্য তার ইন্টেকালের এবং তার ইন্তেকাল কোথায় হয়েছে আর নবী করিম কি ও হচ্ছে আল্লাহর তরফ থেকে এবং তার সাথে শুধু তাই নয় নবীম নিজের পক্ষ থেকে এই গায়েবানা জানাজা পড়েন নাই হ্যাঁ খবর দেওয়া হয়েছে এবং আল্লাহ ওহি মারফত নবীকে নির্দেশ দিচ্ছেন যে নাজাসির জানাজা পড়ো নাজাসির জানাজা পড় এবং নাজাসের বড় অবদান ছিল ছিল মুসলিমদের ওপর যারা মক্কা থেকে মজলুম নির্যাতিত হয়ে হিজরত করেছিলেন সাহাবাইকার আর সেখানে এমন কোনো লোক ছিল না যে যারা এই নাজাসের জানাজা পড়বে নবী করিম সাল্লি সাল্লাম তার ইন্তালের খবর দিলেন এবং সাহাবাই কেরামদেরকে নিয়ে তার গায়েবানা জানাজা আদায় করলেন আলামাদের গায়বানা জানাজা সম্পর্কে ইত্তেলাফ রয়েছে এই ক্ষেত্রে তিন থেকে চারটি মত রয়েছে জন্য বললাম যে এক পক্ষ থেকে দুটি বক্তব্য রয়েছে সেজন্য চারটি মত বলতে পারি প্রথম মত হচ্ছে এমাম আবু হানিফা এবং এমাম মালিক রাহমতুল্লাহ আলে এই দুই এমামের এবং তাদের অনুসারী, মালিকি এবং হানাফিরা তারা বলছে যে গায়বানা জানাজা নেই ইসলামা নেই একেবারে অশিকের হাদিস হাদিস আছে না নেই নাজাসির হাদিস কোন কিতাবে আছে মুসলিমের হাদিস বকারিমের হাদিস তারা এই হাদিসের জবাব দিচ্ছে আর এই নাজাসির ঘটনা এবং নাজাসির যে গায়বানা জান পড়লেন এর উত্তরে তারা বলে যে আহুসিয়াতে নবী সালাম এটা হচ্ছে নবী সাল্লা সাল্লামের বৈশিষ্ট্য তার সাথে খাস অন্যরা অন্য কোন লোকের পড়তে পারবে না তারা যদি উত্তর দিতে পারে তার উত্তর দেওয়ার অধিকার অন্য আছে যে আপনারা কেমন করে নবীর সাথে খাস যদি আল্লাহ বলতেন বা তার বলতেন যে এটা আমার সাথে খাস তোমরা গায়েবানা জানাজ আর কারো পড়বে না তাহলে তো মেনে নিতে অবশ্যই মানতে হবে কারণ আল্লাহ বলেছেন অথবা তার আসল সুতরাং যুক্তি যে এটা রসুরের সাথে খাস তার বৈশিষ্ট্য কেউ পড়তে পারে না এই মতটি ঠিক নয় দুই নম্বর মত হচ্ছে ওজাহাবা শাহি আহমদ ইমাম শাহি ইমাম আহমদ এবং তাদের অনুসারী শাহেঈ এবং হামবেলিরা তারা বলছে আন্নাহা মশরুয়াহ যে গায়বানা জানাজা শরীয়তে আছে গায়ামারা জানাজা শরীয়তে আছে ता हादी सही हादिस पेश कर शाह मत रतेम अहमदउल आल अनेक क्षेत्र द्रुत मत चेन्ज करतेंटा एक दिक दिए भलो उद्देश्य खूब सच्ची जो देखें ठीक लगे फतुआ दिए दिले পরে দেখলেন যে না এর চাইতে বেশি বলিষ্ঠ মনে হচ্ছে আর মত তখন দ্রুত আল্লাহর সন্তুষ্টির জন্য আর আল্লাহর কাছে যখন আসামের কার্ড গড়ায় না দাঁড়াইতে হয় তখন কোনো রকমের হটকারিতা না করে যে এতদিন বলে আসলাম এখন কি করে উল্টা বলবো এইরকম কিছু ছিল না দ্রুত তিনি পরিবর্তন করতেন এইভাবে অধিকাংশ মসালাম মাসালে দেখা যায় মাহমুদ রহমতুল্লাহ আল আর তিনি সবগুলি ইমামের মধ্যে সবচেয়ে বড় মহাদেশ ছিলেন সবচেয়ে বড় হাদিসের সংকল্প মোসালাদ আহমদ রয়েছে তার যাতে চল্লিশ হাজারের মতো হাদিস রয়েছে তো এই এমাম রহমতুল্লালের একটি মত এবং সাফির সাথে যে গাইবানা জানাজা আছে আর সাফই এটাকে এত ব্যাপক রূপ দিয়েছে যে তারা সকলে গাইবানা জানাজা পড়ে কারণ মা মারা গেছে খবর পেলো সৌদি আরবে থাকে বিদেশে থাকে অন্য কথা থাকে গাইবানা জানাজা কেন ঠিক নাই এই জন্য রসুল সাল্লাম নাজাসীর শুধু গাইবানা জানাজে পড়েছে বোঝা গেছে নবিস্লামের জামানায় সাহাবাইকে আমরা এত সফর করতেন বিভিন্ন দেশে দিনের দাওয়াতের জন্য ব্যবসা বাণিজ্যের জন্য তারা কি কেউ সফরে মারা যেতেন না অবশ্যই মারা যেতেন ঠিক না তাদের কারো গাইবানা জানাজা সাহায্য হ্যাঁ যে অমক জায়গায় ইন্তকাল করেছে চলো কুফাতে মারা গেছে মেশরে মারা গেছে দামেশকে মারা গেছে চলো এখানে গাইবেনা জানাজা পড়ে পড়েছেন কেউ পড়েন নাই তাহলে এই ঢালাহারি জানাজা পড়া এটাও ঠিক না আমরা এককালে দেখতাম আহ সালামা ও সাহে মজাহকে খুব বেশি ফলো করতো হানাফিদের পাশে পাশাপাশি বসে বসে যেন দেখত হানাফিদের দলিল জৈব লাগছে তখন সাফি হয়ে যেত না এটাও ঠিক না যে আপনার দলিল মজবুত নেয়ার আপনি সাফি ফার আমল করবেন সেটাও ঠিক না যেমন হানাফি মজাহের মশালাই যদি দুর্বলতা থাকতে পারে অনেক মাসাইলি তেমনি সাহি মজাহাবের বহু মশলায় দুর্বলতা থাকতে পারে এতে কোনো সন্দেহ নেই আমাদের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং রাসুল্লাহ সাল্লা সাল্লামের খালেস নির্ভেজাল অনুসরণ করা নবীকে মানব নবীকে মানতে গিয়ে আমরা যার সাথে করিমালামের তরিকায় চলতে গিয়ে এম আহমদিন আহমালের সাথে হইতে পারি কখনো কারোর সাথে না হইতে পারে কিন্তু স্বাধীনভাবে কারো সাথে না হইতে পারে বলার মানে এই নয় যে একেবারে স্বাধীনভাবে নিজে মুস্তাহেদ পেয়ে বসবেন যেমন এক শ্রেণীর লোকেরা আজকাল শুরু করেছে হ্যাঁ मसला मसायल, होते मसला गोन पंचमत बस शक्तिशाली होते होते যারা চিন্তাশীল মানুষ যারা শিক্ষিত মানুষ যারা বুঝেন কথা চার মজাবে হক যদি সীমিত বলা হয় তো অনেকটাই মেনে নেওয়া যাবে কিন্তু চারটার প্রত্যেকটাতে হক আছে আপনি শুধু হানাফি হয়ে থাকবেন হক পেয়ে যাবেন শুধু সাফি হয়ে থাকবেন হক পেয়ে যাবেন শুধু মালিক হয়ে থাকবেন হক পেয়ে যাবেন শুধু হামবে আর হক পুরোপুরি সেন্ট পার্সেন্ট পেয়ে যাবেন হক আছে আর একটা মজাব ফলো করবেন তাহলে আপনি নবীর অনুসারী হয়ে যাবেন এই কথাটি ভুল কিন্তু চারটার মধ্যে যদি তলাশ করেন তাহলে আপনি অবশ্যই হকগুলি পেয়ে যাবেন যদি হানাফি মজাবে কিছু দুর্বল ফুত্র থাকে মজবুত ফতুয়াগুলি সাফি মজাহে আছে সাফি মজাবে কিছু দুর্বল থাকে যেখানে দুর্বল আছে সেখানে মালিক বা আমি মজাহী দলিল ভিত্তিক মজবুত মশলাগুলি আছে তার একজন ভালো আলেমের কাজ হচ্ছে আজকালকার জামা নাই এই চার মাজা পড়াশোনা করে তুলনামূলক পড়াশোনা করবে কমপ্লিট পড়াশোনা করবে তুলনামূলক পড়াশোনা করার পরে চারটার মধ্যে যেটা দলিলের কাছাকাছি কোরআনের আয়াতের কাছাকাছি রসুলের হাদিসের কাছাকাছি সাহাবাই কিরামদের আমলের কাছাকাছি সেই অনুযায়ী ফতোয়া দেবে একেবারে স্বাধীন হয়ে আবার ইতিহাস শুরু করবে এটাও ঠিক নয় আর অন্ধ অনুসরণ করবে কোন একটা তরিকার এটাও ঠিক দুই দিকে হক রয়েছে আল্লাহাক বুঝার তৌফিক দান করেন অতাবাসা শেখুল ইসলাম তৃতীয় মত হচ্ছে ইমাম ইবিন তেমিয়া রহমতুল্লাহ তিনি মাঝামাঝি একটি ফতুয়া দিয়েছেন এর আগে দুটি ফতুয়া হইল কি একটা মত হচ্ছে কি বলছে ইনকানাল গায়ে বললাম যদি এই মৃত ব্যক্তির জানাজা না পড়া হয়ে থাকে বিনা জানাজা দাফন হয়ে গেছে অথবা লাশ নিখোঁজ মারা গেছে কিন্তু লাশ পাওয়া যাচ্ছে না হ্যাঁ তার জানাজা হয়নি জানা পড়বেন না পড়বেন না না আশা করে বসে থাকবেন কোনোদিন যদি ওর লাশ পাই তাহলে জানাজা পড়ব হ্যাঁ এর উপল দুর্ঘটনা হয়েছে আর সব লোকজন মারা গেছে তাদের কোনো অস্তিত্বই পাওয়া যায়নি কিচ্ছু পাওয়া যায়নি হ্যাঁ তার জানাজা হবে না অবশ্যই জানাজা হবে জানাজা হয় ওদের অথবা কোনো হাসপাতালে কোথাও অমুসলিম দেশে মারা গেছে কোথায় মারা গেছে আর খোঁজ খবর পাওয়া গেল না মারা গেছে জানাজা পড়তে হবে মুসলিমের জানাজা পড়তে হবে যখন নিশ্চিত হয়ে যাবেন লোকটি মারা গেছে তখন জানাজা পড়তে হবে নিশ্চিত হয়ে গেছে কিন্তু লাশ হাতে আসলে লাশ উদ্ধার করতে পারলেন না জানাজা পড়তে হবে এইটি যুক্তিস্তিক এবং যুক্তি সঙ্গত। যুক্তিস মৃত ব্যক্তির যদি জানাজা না হয়ে থাকে মিসুল নাজাসে নাজাসির মতো দলিল ওই নাজাসির ওই হাদিস নাজাসির জানাজা পড়ার লোক যদি আবেশে নিয়ে হাবাসাই থাকতো তাহলে নবী সাল্লামা জানাজা যেমন অন্য অন্য সাহবায় অন্য জায়গায় তাদের জানাজা হয়ে গেছে ওখানে সুতরাং মোদিনাই আর গায় তাদের হয়নি আর যদি তার সলা জানাজা হয় বিদেশে জানাজা হয়ে গেছে মারা গেছে সৌদি আরবে এখানে জানাজা হয়ে গেছে বাংলাদেশে গায়বানা জানাজ পড়বেন তার আর তিন আর গায়বানা জানাজা কোন দরকার নাই সেখানে সেখানে দোয়া করবেন যে জানাজার সলাত আদি করা ছিল সেটা আদায় হয়ে গেছে আদায় হয়ে গেছে ওয়াহাজ কাউল কা রেবায় আনিল এমাম আহমদ এটি হচ্ছে এমাম আহমদের দ্বিতীয় মত মানে তার থেকে বেশ কিছু বর্ণনা রয়েছে এই মশলায় একটি তো এম সাফির সাথে মত আর একটা মত হচ্ছে মধ্যম পন্থা সেটা ইবনে তাই বলছে জানাজা যদি না পড়া হয়ে থাকে এমন মৃত ব্যক্তি হয় বা দাফন করেছে কিন্তু জানাজা হয়তো মুসলিম দেশে অথবা এমন জায়গায় যে দাফনি করা দাফন করা হয়েছে কিন্তু জানাজা হয়নি তাহলে জানাজা পড়বেন ইমাম ইবিনে তাই মার ছাত্র খাস ছাত্র তিনিও এটাকে সহি কারো গায়বানা জানাজা পড়েনি কারো গায়বানা জানাজা রসুল পড়েনি ফাঁস সোলাত সলাত কোথায় পড়বেন গায়বানা জানাজা যেখানে জানাজা হয়নি কারো আর একটি চার নম্বর মত সেটা হচ্ছে এটা তো পড়তে হবে সকলের কাছে যার জানাজা হয়নি তার জানাজা গায়বানা জানাজা পড়তে হবে এটা তারপরে আহমদ আর অন্য সকলে বলছে কিন্তু জানাজা হয়েছে তারপরে কি গায়বানা জানাজা পড়া যাবে এই ক্ষেত্রে রহমতুল্লাহ আল্লাহ একটি সুন্দর মত পেশ করেছেন আর তারও দলিল হচ্ছে এই একটি হাদি একটি হাতি ছাড়া অন্য কোনো হাদিস নেই দলিল ওই হাদিস থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে দলিল পেশ করা হয়েছে সেটা হচ্ছে কোনো বিশিষ্ট ব্যক্তি যদি ইন্তেকাল করে তার দ্বারা যদি দিন ইসলামের খেদমত হয়ে থাকে এইরকম বিশিষ্ট ব্যক্তি দিন ইসলামের খেদমত তার দ্বারা হয়েছে তার এলম দ্বারা আলেমে দিন ভালো দিন ইসলামের খেদমত হয়েছে আল্লাহকে মানো আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আর নেতাদের আনুগত্য করো নেতা হচ্ছে অলিল আমর হচ্ছে দুই রকম অলামা এক নম্বরে আলেমদের থাকবেন আলেম আলমারা ভালোর দিকে ডাকেন ভালো কাজের দিকে আনুগত্য করবেন আলেম আলমা যদি শির্বিদাতের দিকে ডাকে তো কখনো আনুগত্য যাইজ না যেমন মা যদি কোন দিকে ডাকে কখনো আনুগত্য করা যাবে না আলেমদের কথা আল্লাহ উল্লেখ করেছেন আর উল্লেখ করেছেন উলুল আমরমানে নেতৃস্থানীয় ব্যক্তি যাদেরকে আল্লাহ দিয়েছেন যাদের হাতে তাহলে ওরা যদি আবার নেক ওদের পারে। আলেম দিয়ে কাজ হয় না যেটা শাসকের একটা অর্ডার দিয়ে হতে পারে করোনা আলেমরা চিল্লে চিললে সারা দিন রাত যদি দেশের পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ দাওয়াতের কাজ করে তারপরে অনেকের সংশোধন হবে না कारा संशोधन कर भयकाल सम्पर्शी तरह मत असत लोक चोर डकत बेहया बेपर्दा महिला कमना बसना जर अंतरे हा जर संशय रोग आ कुप्रवृत्ति शाह रोग आसके ठीक करार् कि सुलतान शासन क्षमता लागू এই খেদমতটা যদি কোন সরকার করে কোন শাসক করে কোন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী করে মন্ত্রী কোন দায়িত্বশীল করে হ্যাঁ কোনো ডিসি ডিএম ইত্যাদি যদি করে তাহলে তার গাইবে পড়া যেতে পারে তার গাইবেনা জানাজে পড়া যেতে পারে বলছেন ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলী সম্পর্কে যে ওয়ানাকালা শেখ উলিস আনিল এমাম আহমদ এম আর এটা ইবনে তাইমিয়ার মত না তিনি আবার বর্ণনা করছেন এমাম আহমদ থেকে এম আহম্মদ রহমতুল্লাহ রহমদ চার ইমামের একজন আন্না কাল তিনি বলছেন ইমাম আহমদ বলছেন জানাজা পড়েছেন তার একটা দিক হচ্ছে তার জানাজা হয়নি দ্বিতীয় দিক হচ্ছে হ্যাঁ যে তার দ্বারা দিন ইসলামের মুসলিমদের বড় খেদমত হয়েছে ওই মজলুম মুসলমান तक जो नाजा आश्रय ना मक्का छेड़े, जो शागर पार कुरे, तो जो दी तर की दशा टाइम तरह तरह प्रतनिधि पाठिए फिर बदनाम कर ख्रीटान धर्म कथा हवला फिरिए देंसर सलामेर हिजरत और कुफर शक्ति गए दूध पाठ दिएशाह अंध हुए कथा शुने जाराधी थकते देवाना बाबाइए तो बड़ो विपद चले मुस्लिम दर अभी तदंत कर जाफर रजियाल्लाहरसूल्लामेर सद भाई आलर भाई रजियाल्लाम ठीक बक्तब्य रखलें ए ना जा सामने घटना खूब सुंदर घटना रही है कि छिलम आईल नबी हमें की शिक्षा दिए चुरी डाक আর মিথ্যা আর অসৎ কথা কাজের শিক্ষা দিয়েছেন নাকি সৎ কাজের শিক্ষা দিয়েছেন আমরা কি চরিতরিত্রহীন ছিলাম কত নোংরা নিকৃষ্ট ছিলাম আর আমাদেরকে আল্লাহ রবুল আলমিন এই নবীর মাধ্যমে এইসব পাপ থেকে নাজাদ দিয়েছেন আর যখন আমরা পাপ ছাড়লাম শিরিক ছাড়লাম মূর্তি পূজা ছাড়লাম তখন আমাদের জুলমত্তা চার মক্কার লোকেরা শুরু করে দিল এই সব বক্তব্য শুনে যখন তার আস্থা হলো বলে যে যাও তোমরা ফিরে যাও এই প্রতিনিধিদেরকে প্রতিনিধি কাফেরদেরকে বললো কাফের নেতাদেরকে যাও ফিরে যাও আমার কাছে এদের উপরে জুলুম করা হবে না আমার কাছে কোন নাস্তিক মোনাফিক যদি ইসলামের বিরুদ্ধে বলে দেয় গিয়ে যদি পশ্চিমা দেশে আশ্রয় যায় সাথে গ্রিন কার্ড সাথে তার জন্য পাসপোর্ট রেডি সমস্ত দেশের অফ আর্থার কাছে কোন দেশে আসবে আসো কারণ ইসলামকে গাল দিয়ে আসতে পেরেছ ইসলামের দুঃশনী করে আসতে পেরেছি ওসাইম রহমতুল্লাহ আলাই সৌদি আরবের খুব বড় আলেম ছিলেন এই জমানায় তার দার্সে আমরা বসেছি কিছু দার্সে কাসিমা বসি মক্কায় মদিনাই মসজিদে নবীতে মসজিদ হারামে তার রমজান মাসে আস তো রহমতুল্লাহ আলাই তার ওস্তাদ ছিলেন আল্লামা শেখ আব্দুর রহমান নাসের আসাদি তার বড় একজন ওস্তাদ তো তিনিও এই ব্যাখ্যাটিকে এই বিশ্লেষণকে যেটা ইভিনে তাইম রহমতুল্লাহ আলাই এবং আহম্মদ থেকে বর্ণনা করলেন এটিকে পছন্দ করে ওয়ার্জাহা হাজা এই বিস্তারিত মাসলাটিকে যা ব্যাখ্যা করে বলা হইলো সেটিকে প্রাধান্য দিয়েছেন যে এইটাই ঠিক যে কোনো বিশিষ্ট ব্যক্তি নেগ ব্যক্তি বিশেষ করে যাদের দ্বারা তিনি ইসলামের খেদমাত হয়েছে আলেম হোক অথবা ভালো নেগ শাসক হোক তাদের গায়ে বানা পড়া যাবে আর বলছেন যে ও আল আমি নজ আর এর ওপর আমল রয়েছে নজদিক আলে সৌদের প্রথম নেতৃত্ব ছিল নজদের মানে রিয়াজ রিয়াজের আশেপাশে আর তারপরে তখন ধীরে ধীরে গোটা দেশে তাদের আলহামদুলিল্লাহ তখন এই রকমই রয়েছে যে কোনো অনেক লোক মারা গেলে বিশিষ্ট ব্যক্তি যার দ্বারা দিন ইসলামের সেবা হয়েছে এইরকম লোক করলে গায়বানা জানাজার হুকুম হয় বা জানাজা পড়া হয় ফাইনাহ আল্লাহ ফজল সাবিকা আর যাদের ইসলামের ক্ষেত্রে আর এই গাইবানা জানাজা বিশিষ্ট ব্যক্তিদের কোন অজেব না জানাজা হয়ে গেছে হয়ে গেছে যে এদেশে হয়ে গেছে হয়েছে যথেষ্ট হয়ে গেছে ফরজেকেফায় আদায় হয়ে গেছে যদি আদায় করা হয় গাইবানা জানাজা তো মুস্তাহাব বিশিষ্ট কোন আলেমের সংবাদ পেলেন যে ইেকাল করেছে বিশিষ্ট কোনো নেক শাসকের সংবাদ পেলেন ইন্তকাল করেছে তার গাইবানা জানাজা পড়া হচ্ছে মুস্তাহাবু ইমাম ইবুল কাইম রহমতুল্লাহ আলে বলছেন আসাহুল আকুয়াল হাজার তফসিল এইটা হচ্ছে যতগুলি চারটি উক্তি বলা হল এর মধ্যে সবচেয়ে বেশি সহি আবার বলছি যার গায়ে জানাজা হয়নি মোটে বিনা জানাজায় দাফন হয়ে গেছে বা লাশের খোঁজ খোঁজই পাওয়া যায়নি যা গায়বানা জানাজা পড়বেন লাশ হাজির করতে পারলেন জানাজা পড়বেন আর তারপরে এমন ব্যক্তির জানাজা পড়বেন ইসলামের খেদমত হয়েছে মুসলিম কোন মুসলিম ব্যক্তি ইয়া মূত যদি ইন্তেকাল করে মারা যায় জানাজি আর বাউনা রাজন আর তার জানাজায় যদি চল্লিশ জন মানুষ উপস্থিত হয় শরিক হয় ৪০ জন লোক তাহলে শিরকি আকিদা মুক্ত হইতে হবে হ্যাঁ চল্লিশ হাজার চল্লিশ লক্ষ মানুষ যদি কারো জানা যায় হাজির হয় আর সবগুলি যদি বা অধিকাংশ বা যদি কবর মাজার পূজারি হয় হ্যাঁ সিরকে আকবর সিরকে আসগার তাহলে কি মাফ হবে না ছোট সিরক করেছে। বড় সির এই কবর মাজার পূজা বড় সির্ক ছোট সির আমাদের দেশের প্রেক্ষাপটে বলছে ছোট সিরক অনেক রয়েছে বড় অনেক রয়েছে একটা বললাম শুধু ছোট সীরক অনেক রয়েছে তার মধ্যে হাজির হতে পারি আর তারা জানা যায় সলা তাদের তাহলে আল্লাহ পাক তাদের সাফাত সুপারিশ কবুল কু ইহি তাহলে এই চল্লিশ জনের সুপারিশ আল্লাহ রব ওই মিলিত ব্যক্তির ক্ষেত্রে ग्रहण करबुल कर हादिस से जे कथागुली रही है तना संख्य लोक आस फजिल तब कम पक्ष चल्लिस हादिस फजिलती हासिल कर सूपारिश कार तरफ थे बोल से जरा जार्खमुक्त है ठीक ना दिख गुरुत्वपूर्ण যে লোকটি মারা গেছে যার জানা যাই লোকেরা মৃত ব্যক্তি যার জানায় যে লোকেরা শরিক হয়েছে সেই ব্যক্তি কেউ সিরকমুক্ত হইতে হবে কি হবে না আরে সে যদি সিরকি আকিদার হয় চল্লিশ জন কেন লাখ লাখ মানুষ হাজির হয়েছে জানা যায় কিন্তু যেই লোকটির জানাজা পড়া হচ্ছে সে হচ্ছে সিরকি আকিদার লোক মাজার পূজারী হ্যাঁ সেই লোকটি হচ্ছে নাস্তিক সেই লোক হচ্ছে মনাফেক আমলের মুনাফেক না আকিদার মুনাফেক হ্যাঁ সেই লোক হচ্ছে বেনামাজি সেই লোক হচ্ছে সেকুলারিজমে ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী ধর্ম শুধু এখানে ধর্ম এখানে ধর্ম নিরপেক্ষ ধর্ম এখানে পার্সোনাল জীবন আপনি সব কথা অন্য কাউকে কেন বলবেন আরে ও নামাজ পড়বে না পড়বে ওর ব্যাপার হইল হ্যাঁ আপনি কেন ওকে বলতে যাবেন কিছু এটা হচ্ছে ধর্ম নিরপেক্ষতা হ্যাঁ ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মকে উপেক্ষা করে চলা ধর্ম তাদের কিছু আল্লা দিন তার অপর নাম হচ্ছে কোনো দিন নেই বলছে আমাদের কোনো দিন নেই বাকি তোমরা কি করবে না করবে তোমাদের ব্যাপার তাহলে দিন অস্বীকার করা ধর্ম দিনকে অস্বীকার করা আল্লাহ আল্লা নাজ দিনকে এইরকম আকিদের লোক মারা গেছে আর চল্লিশ জন কেন সারা দুনিয়ার মুসলিমকেও হাজির করে দুল আল্লাহ মাফ করবেন না নিজের কথা নাকি না কোরআনিকিমের কথা জান্নাতে জান্নাতেরা চলে যাবে আর তাদের পরিচিত অনেক গোনাগার পাপিরা যাবে। তারা জিজ্ঞেস করবে হ্যাঁ আনিল মুজরিমিন অপরাধীদের সম্পর্কে মাস আলাকা কম ফিজ আকার তাদেরকে জিজ্ঞেস করবে না কি ব্যাপার তোমরা জাহান নামে কেন জান্নাতে আসলে না দেখা হইলো না গ্রামের মানুষ দেশের মানুষ একই কোম্পানিতে ছিলেন হ্যাঁ হ্যাঁ একই জায়গায় ছিলেন কি ব্যাপার জাহান নামে কেন তোমরা মুসল্লি হ্যাঁ ফজর সূর্য উঠার পরে মুসল্লি লোক বলবেন নাকি কখন না। তাহলে পাঁচ অক্টোর নামাজই হইতে হবে এই জন্য নামাজ প্রথম কারণ জাহান যাওয়ার হচ্ছে এর আগে অবশ্যই আছে কিন্তু শির্ক মুক্ত হলেও যখন শির্ক মুক্ত তারপরে নামাজ দেখা হবে নামাজ না থাকলে নামাজ পড়তাম না আর আমরা গরিবদেরকে অন্ন দিতাম না মানে জাকাত দিতাম না অকন্যা নৌকা দিন আমরা পরকালকে অস্বীকার করতাম পরকাল সম্পর্কে সন্ধেহান অথবা অস্বীকার পরকাল সম্পর্কে সারা জীবনটা গাফিল সলিণের অবস্থা ধরে ভালো করে জিজ্ঞেস করে আল্লাহকে বলে আর পরেও চিন্তা পয়সার কথা যারা নেতাগিরি করে সবসময় চিন্তা হয় যে কেমন করে উপরে কিন্তু আখেরতের কথা কখনো চিন্তা হয় না কথা অনেক মতো আমি যে মরবো এই কথা আপনার চিন্তাতে আসে না শুধু সবাই মারা যাচ্ছে ওগুলো চিন্তা আরে ওই লোকটা মারা গেল রে ওই লোকটা অ্যাক্সিডেন্ট হলো রে ওই লোক মারা গেলো আর আমি আপনি যে কখন চলে যাব। নিজের কথাটা কখন স্মরণ হয় আমাদের কি এরকম স্মরণ হয় যে আজকে আমি চলে যেতে পারি স্মরণ করার মতো স্মরণ আজকে এই সব নামাজটা হয়তো শেষ নামাজ ফজর আর পাবো না স্মরণ হয় এটা যদি আমার কোনো অন্য ভাইয়ের হইতে পারি যে রাস্তায় বেরোলো আর গাড়ি দুর্ঘটনা হঠাৎ করে সুস্থ মানুষ মারা গেল বা বসে থাকতে থাকতে করে হার্ট অ্যাটাক করে মারা গেলো তো আপনার আমার হইতে পারে না এইভাবে মতকে স্মরণ করা যে আপডেট করে রাখি সম্পর্ক হজ করলে ঠিক করে নিব। সময় তো আমার কাছে হাতে নেই ও তো আল্লাপাক জানে যে সুতরাং আমার কাছে যতটা সময় আছে এই সময় এতটাই সময় এই যে বর্তমান বলছি এটাই হয়তো আমার লাস্ট সময় পরে সময় আছে কি না এক মুহূর্ত তাও জানা নেই সুতরাং मत के सरण विषय जहां नामे गेब अपराधे नाम छाड़ारण ज कारण पर सम्पर्क चिंताशील ना हार कारण तरफ सुपारिश करूपारिश कसबें क्त सुपारिशे तरह शीर्ख मुक्त होते जापारिश कर जा। तहिद प्रतिष्ठा আর যার জন্য আল্লাহর কাছে সুপারিশ করেছে আল্লাহ তুমি এর গোনা খাতা মাফ করে তো আল্লাহমা আল্লাহকে মাফ করো এই করো এই করো জান্নাত দাও জান্নাত দাও জাহান্নাম থেকে রক্ষা করো এই যে দোয়া করছেন এর হকদার হইতে হবে জাহ্নাত জাহান্নাম থেকে বাঁচার যোগ্য হইতে হবে জান্নাত পাওয়ার হকদার হইতে হবে সেটা হচ্ছে মুক্ত থাকা। নামাজি হওয়া शीर्ख मुक्त हारे भूल गा गुना था था तो सुपारिश कबुलशा अल्लाह तला सुपारिश के स्वीकार कराओ गुमराहि सुपारेश मान्य अपराध करूपारेश कबुल और एक बारे जेकुन जान युमराहिओ गुमराहि তাই ভাষ্যকার বলছেন তার জন্য আবশ্যক সে যেন মুসলিম হয় ইসলামকে টিকিয়ে রাখা ইমান ভঙ্গকারী বিষয় তার মধ্যে না থাকে। ফিহাফা কাফের জন্য কোনো সুপারিশ কবুল হয় নাই যে শিরিক করে সে কুহরি করে যে নামাজ ছাড়ে সে কুহরি করে এই যে যেকোনো মানুষ এমন কিছু করে যেগুলো মাধ্যমে তার ইমান ভঙ্গ হয় कार दुआर जन दुआ बेन दुआईंग दुआ दुल्घन आल्लाफ शाफी सुपारिशारिश तरज मुद्दा आयत नम्बर आठ चल्लिस আল্লাহ রবুল আলম যেন আমাদেরকে কোরআনে বাহাদিস জানার মেনে চলার আমল করার তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন যতদিন আমাদের দুনিয়ায় রাখবেন যেন সুস্থ রাখেন শান্তিতে রাখেন নিরাপদ রাখেন আল্লাহ রবুল্লা আলমীর কাছে দোয়া করে আল্লাহ রবুল আলম যখন আমাদেরকে দুনিয়া থেকে নেবেন আল্লাহ যেন ভালো অবস্থায় নেন নেকির অবস্থায় নেন সব সময় গোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন কালিমা তাইবার শাহাদাতের আল্লাহ রবুল আলমিন তৌফিক দান করেন আল্লাহ রবুল আলমিন যেন আমাদের যেন তুলফিজ দান করেন নবী এ করিম সাল্ল্লা সাল্লামের শেফায়াত দান করেন নবী সাল্লা সাল্লামের হাউজে কৌসার থেকে পানি দান করেন আল্লাহর দিন দুনিয়ার বালা মুসিবত থেকে বিপদ আপদ থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন যে সব ভাইরা বিশেষ করে হাজির হয়েছেন সব বোনেরা বিশেষ করে হাজির হয়েছেন সরাসরি এখানে আজকে ইসলামী সেন্টারে অথবা অনলাইনে আল্লাপাক তাদের জন্য হেফাজত করেন তাদের দুনিয়ার ফিতনা থেকে বাঁচিয়ে রাখেন ইমানের ফিতনা থেকে ইমান হরণকারী ফিতনা থেকে ইমান দুর্বলকারী ফিতনা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন اللہ رب العلومین سست رکم بالا مصیبت تک ہمارے پوارن آتیہ سوزن مسلم بائی بنرا جی جھنے آن اللہ جنا حفاظت کرین سوبحان عرب کرب علی علی علی علی علیزم وسلام علام رب, رب العالمین